السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادية له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد أن عبده ورسوله أما بعد সময়ের দর্শকবিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু হাবিউল আলী রচিত ওয়া জাজাইল আমা আর আমরা পুনরুত্থানের ইমান রাখি এবং কেয়ামতের দিন তার আমলের প্রতিদান পাবে বিষয়টি তিনি আলোচনা করেছেন এরপরে তিনি কেয়ামতের অন্যান্য বিষয় আলোচনা করেছেন গতপর্বে আমরা আলোচনা যে পুনরুত্থানের বিষয়টি আল্লাহ তাল্লাহ বিভিন্ন শব্দে উল্লেখ করেছেন কখনো বলেছেন বাস কখনো বলেছেন নাসার কখনো বলেছেন মায়াদ কখনো বলেছেন হাসার এই সবই হচ্ছে যে আল্লাহর সামনে উপস্থিত হবে যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন সবাই সেখানে উপস্থিত হবে কোরআন করিমে আল্লাহ তাল্লাহ এই ভয়াবহতা বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং বলেছেন খাদি সেরসুল্লাহ সাল্লাহ ইসলাম যে কেয়াম যদি কোনো কেউ দেখতে চায় যে চোখে দেখা যাচ্ছে এরকম দেখতে চায় তাহলে সে যেন ইজাসামা উন ফরাত ईदर शमसु कुएरत ईदा शाम सक तीन सुरा जान स्पष्ट पड़े तीन सूर विषय आलोचना गत पर बुझिए तीन सूरा भय भाव कुरान चित्र तुम्हारा से तीन सुराई प्रमाण कर हँसर मठे के उपस्थित होते आल्ला सामने आम समूह बेपारे जब दिख करते আমরা গত পরে বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ এই পুনরুত্থানের পর দলিল প্রমাণ কোরআন সুন্না এবং আখল থেকে দলি দল দিব আজকের পর্বে আজকে আমরা এই আলোচনা করে প্রথমে শুরু করছি কোরআনে করিম কিভাবে আখরাতের উপর ইমানের বিষয়টি আলোচনা করেছেন কোরআনে করিম আল্লাহ তাল আখরাতের উপর ইমানের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা করেছেন এই জন্য বেশিরভাগ জায়গাতে আমরা দেখতে পাই যে আল্লাহ রুফুর ইমানের সাথে সাথে আখেরতম জোরে দিয়েছেন আল্লাহ হাকুম কেবল আখের আল্লাহ তালা বেশিরভাগ জায়গাতেই আল্লাহ রুফুর ইমানের সাথে তিনি জুড়ে দিয়েছেন যে ইমান আনতে হবে যে তিনি বলছেন এই আয়তে যে নেয় তোমরা পূর্ব এবং পশ্চিমের দিকে মুখ ফিরাবে বরং নেকি তো এটাই যে ইমান আনলে এবং এবং আখরাতুর পর ইমান আনলে সেটাই হবে তার জন্য সৎকর্ম এরপর অন্যান্য জিনিসগুলো আলোচনা করেছেন কোথায় কোথায় ন্যাক পাওয়া যায় কিন্তু মৌলিক হচ্ছে আল্লাহর উপর ইমান এবং আখরাতুর ইমান থাকতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকেও হাদিস তিনি বলেছেন যে লাউ আল্লাহিন তু উমনবিল্লা আলিয়া আখের তিনিও দেখা যাচ্ছে যে কোরআন তিনিও দেখা যাচ্ছেন আল্লাহরপর ইমান আখরাতুর ইমান বিষয়টি বর্ণনা করেছেন কোন কোন জায়গায় বলেছেন মানকানা ইউমনবুল্লা উলিয়মুল্লা আখের ফালিয়া ফালি ফালিয়কুল খায়ের আল ইয়াসমত কেউ যদি আল্লাহ আখরাতুরা ভালো বলে অথবা চুপ থাকে কখনো কখনো সম্মান করে কখনো কখনো বলেছেন মানকান ইউনিল আখের কেউ যদি আল্লাহর রিমান এবং আখরাতুর রিমান রাখে সেজন্য তার মেহমানকে সম্মান করে কখনো কখনো বলেছেন লাবুদ্ আখের যে ব্যক্তি আল্লাহরফুর ইমান এবং আখরাত কখনো আনসারদেরকে বিদ্যাস পোষণ করতে পারে না এভাবে দেখা গেছে আল্লাহর ইমান এবং রসুলফুল ইমানের বিষয়টি কোরআনে করিম যেভাবে আলোচনা করেছেন রসুল হাদিস সেভাবে এসেছে কোরআনে করিম একসাথে আলোচনা করেছেন বেশিরভাগ জায়গাতে কখনো বলেছেন ফালাহুম আজিউরাইন্দিন নিশ্চয় যারা ইমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে নাসারা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ রহুর ইমান আনবে এবং আখেরাতফর ইমান আনবে এবং সৎকর্ম করবে তারা করেছে তারা তাদের জন্য রয়েছে সবাব তাদের রবেন তারা ভিত্তি ভয়প্রাপ্ত হবে না এবং তারা প্রেশান হবে না এহার দ্বারা বোঝা যাচ্ছে যে ইমান এবং ইমান আল্লাহ রহুর ইমান এবং আখরাতফুর ইমান একটার সাথে একটা জড়িত কোনটাকে আলাদা করার কোন সুযোগ নেই আয়তার কেউ যেন ভুল ব্যাখ্যা এটা না বুঝে যে শুধুমাত্র আল্লাহুর ইমান এবং আখরতরুল ইমরান আললেই সৎ কাজ করলে যথেষ্ট হবে না রসুল্লাহ ইমরান আনতে হবে এখানে বলা হচ্ছে যারা আগে ইমান এনেছে তাদের বর্ণনা করা হচ্ছে আগে ইমান এনেছে আগে ইহুদি হয়েছে সাবি হয়েছে সৎ হচ্ছে কিন্তু তাদের মধ্যে ইমান আল্লাহুর ইমান এবং আখাতফুর ইমান ছিল তাদের নবীদরফুর ইমান ছিল এবং আমলে সোয়ালেহ করেছে নবীরা যা বলছে তা আমি এনেছে তাদের কোনো ভয় থাকবে না কিন্তু মোহাম্মদ রসুল্লাহলামের প্রেরণার পরে এ আর কেউ ইহুদি না সরা বা সবে হওয়ার কোনো সুযোগ নেই তাদের উপরে ইমান আনতে হবে এবং আখেতর ফের ইমান আনতে হবে আল্লাহর ফুর ইমান এবং আফ আখেফুর ইমান বিষয়টি শেষে বলা হচ্ছে মান আমনা আমান তাদের মধ্যে যারা আমানা বি আখের আহমিল্লাহান আল্লাহর ফির ইমান আনবে রসুল্লফি ইমান আনবে এবং সৎ কাজ করবে আর সৎ কাজ করার অর্থে হচ্ছে মাহমুদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম জানিয়ে জানিয়েছেন তার উপর ইমান রাখা এবং তিনি যা বলছেন সেটার উপর করা এই তিনটি জিনিস একসাথ করে বলা হচ্ছে এর অর্থ হচ্ছে যে আমরা যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে আল্লাহর উপর ইমান এবং আখেরাতের উপর ইমান অঙ্গাঙ্গিভাবে জড়িত উৎপ্রতভাবে জড়িত এবং একটা থেকে একটা আলাদা করার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ আখেরাতের উপর ইমান না রাখলে তার ইমান কখনো পরিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দুটি একসাথে ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হইতে পারবে না ইমান অন্যান্য রোকনগুলো তো আছেই এই জন্য এই বোঝা যাচ্ছে কোরআনে কারিম আল্লাহ তালা দুইটাকে একসাথ করেছে অনুরূপভাবে দেখা যাচ্ছে কোরআনে কারিম এবং রসুল্লাহম হাদিসে এই দুটিকে অর্থাৎ আল্লাহর আখেরাত ইমানকে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে এবং এটাকে গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে কোরআন করিম আল্লাহ বিভিন্ন জায়গাতে যে বলেছেন যে তিনি আখেরাত রেখেছেন যেমন আল্লাহ তবিল আখরাত আখরাত তারা দৃঢ় বিশ্বাসী বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন জায়গাতে কিয়মতের বিভিন্ন বিভিন্ন অবস্থা তুলে ধরেছেন ভীতি প্রদর্শন করেছেন এসবই কিন্তু প্রমাণ করে যে যেহেতু আল্লাহ আলোচনা করেছেন রসুল বেশি আলোচনা করেছেন সেহেতু এটা অবশ্যই প্রমাণের একটি দুটি দলের বিষয় না বরং ব্যাপক দলের বিষয় এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ তাই আখ রাতের বিষয়টি আলোচনা করলেন কেন এটা এত জরুরি এর একমাত্র কারণ হচ্ছে মুর্শ্রেকরা সেটা অস্বীকার করত। তারা বলতো যে মাহি হাইয়া তুনিয়া না মত হাইয়া ওমান সুরজ জাসিয়া আল্লাহ তালা বলছেন যে তারা বলে আর কাফেররা বলে যে আমাদের এই দুনিয়ার জীবনে আমরা এখানে যে মরি এবং বাঁচি আমাদের এই যোগ আমাদের ধ্বংস করে প্রকৃতি আমাদের ধ্বংস করছে আমরা আল্লাহ তালা বলছেন ওমা আলহামদিমিন এটা কোনো জ্ঞানের কথা নয় এটা অজ্ঞতার কথা ইনুম্লা এজন তারা ধারণা করে কথা বলছে অর্থাৎ যে কোনো সময় ধারণা করে কথা বললেই মানুষ বিভ্রান্ত হয় এই ধারণা করে তারা কথা বলছে কখনো কখনো দেখা যাচ্ছে আল্লাহ তালা এই গুরুত্ব বেশি দিয়েছেন এই জন্য যে মানুষ এই জীবনের যে মূল উদ্দেশ্য भूले बस मूल परीक्षागार एखने परीक्षा पास करीक्षार शि पे अन्या कर ले जिनकी मानूष भूले बसे आज तस्वीर करणेमी बार बार उल्लेख कर अवश्य पुरस्कार अथवा আল্লাহ বলেছেন জাহামাল আল্লাহ বলছেন কাফেররা মনে করছে যে তারা পুনর্তিত হবে না আপনি বলুন বেলা ওরবী শপথ করে বলছে অবশ্যই অবশ্যই হবে আমার রবের শপথ করে বলছি তোমরা পুনরুদ্ধ হবে এবং আল্লাহর আর কাফেররা বলে যে আমাদের কেয়ামত হবে না কেয়ামত আসবে না আমাদের উপর কুল বেলা ওরব্বি বলুন অবশ্যই হ্যাঁ এবং শপথ করে বলছি আমার রবের লিয়ান্না কুম সেটা তোমাদের কাছে আসবে আলিমিল তিনি আল্লাহ তালা তিনি জানেন কখন সেটা আসবে আসমান এবং জমিনে কোন রায় পরিমান শরীফ সরিষা পরিমান জিনিস জ্ঞান থেকে দূরে থাকে না গোপন থাকে না জমিনে এবং ছোট বা এর চেয়ে বড় বড় বড় বড় বড় বড় কোনো কিছুই থাকে না সবকিছু আল্লাহ লিপিবদ্ধ করেছেন সুস্রুষ্ট কিতাবের সে লিপবদ্ধ আছে সুতরাং সেটার উপরে সেটা ফিটার ভ তোমাদের হিসাব নেবেন কেয়ামতের মাঠ কেয়ামতের মাঠে সবকিছু আসবে শবত করে আল্লাহ তালা সেটা বলেছেন এবং শবথ করতে বলেছেন রসুল্লাহ সাল্লাহসাল্লামকে অন্যায়তা আল্লাহ তালা বলেছেন ইস্তামে উ না আহাক কোন হু তারা আপনাকে জিজ্ঞাসা করছে জানতে চাচ্ছে যে কেয়ামত আসাটা কি আসল সত্যি হক কিনা কুল আপনি বলুন ই ওয়ার অবশ্যই হ্যাঁ আমার রবে শপথ করে বলছে ইনাহুল হাক এটা অবশ্যই হবে এটা হক অমা আন্তর্জিজি তোমরা কখনো পরম কখনো আল্লাহকে অপারো করে দিতে পারবে না কেয়ামত হবে এটা আল্লাহ তালা তার নবীকে শপথ করে বলতে বলেছেন আল্লাহ তার নিজে শপথ করে বলেছেন যে কেয়ামত আসবে সুতরাং এইটা হচ্ছে কোরআনে করিম থেকে দলিল আর একটি দলিল হচ্ছে কোরআনে কারিমে কী ব্যাপার আল্লাহ তালা সাব্যস্ত করছেন কেয়ামতের বিষয়টি তিনি দলিল দলিল দিয়েছেন কোরআন আকলি দলিল দিয়েছেন যে কিভাবে তোমরা প্রথমবার যদি কোন তা হয়ে থাকে তোমাদের সৃষ্টি করে থাকি আমি দ্বিতীয়বারও আমি সৃষ্টি করতে সক্ষম আল্লাহ তারা বলছেন তারা বলে থাকে যে আমরা যখন হাড় হয়ে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব পসা আলাদা হয়ে যাব আলাদা হাড় হয়ে যাব মাটি হয়ে যাব সেটা আহ আ ইন্া বড় সু না খালকান জাদিদা আমরা কি নতুন সৃষ্টি নতুন করে সৃষ্টি হয়ে যাব আবার নতুন করে সৃষ্টি হব হবরুত্থিত হব হল হে নবী বলে দিন হয়ে হয়ে যাও যাও পাথর তোমরা লোহা এক বুফিস রকিম অথবা এমন কোন সৃষ্টি হয়ে যাবে তোমাদের কাছে অনেক বড় কিছু তো তারপরেও আল্লাহ তারা তোমাদেরকে পুনরুত্থিত করবেন এবং তোমাদেরকে সৃষ্টি করবেন আবার ফার্সে করুন আমি ইড়েই দুনা তখন তারা আপনাকে হয়তো বলবে তারা বলবে পুনরুত্থ পুনরায় আনা পুনরায় নিয়ে আসবে খুল আল্লা ফরুল্লাহ মারাত্মীন বলুন যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে আবার আসবেন তাহু তারা তোমার মাথা ঝুঁকিয়ে বলবে কখন সেটা হবে خول عسى أن يكون قريبا بولون যে উসরেই সম্ভবত সেটা খুব দ্রুত সময় হবে ইয়ামায় দারুকুম তুতাস্তাজিবুনা বিহামদিহি যে দিন তোমরা তোমাদের আহ্বান করবে আল্লাহ তাআলা এবং তোমরা সারা দিবে তার ডাকে তার প্রশংসা সহ ও ওয়া তাকুলু ওয়া তাকুলুনা আনতুরা ওয়া তাযুনুনু তোমরা ধারণা করবে ইল্লা বিস্তুমিল্লাহ কালিলা যে খুব অল্প मानुष की मन कर मानूष की मन करना खलकनादीन फैजा खसिमुबिन मानुष की देखे ना जो सृष्टि करके सृष्टि कर भीषण झगड़ाटे परिणत झगड़ा करपष्ट झगड़ा कर दरा बाल नास खालू से ना पेश कर से हमारे उदाहरण सृष्टि के से भूले ग কল আমায়ামিয় বলছে যে এই পচা মরা পচা এ মাটি হয়ে যাওয়া হাড় গুলোকে কে জীবিত করবে কুল ইয়ালিয়ান শাহ উলামা বলুন এটা জীবিত করবে তিনি যিনি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন সবুজ গাছ থেকে আগুন ব্যবস্থা করতে পারেন আহ ফাইদা জাদার তোমরা প্রজলিত হও তোমাদের অগ্নি তোমাদের আগুন জ্বালাও তোমরা এসবই তিনি করতে না গাছ থেকে আগুন যিনি বের করেন সবুজ গাছ থেকে জীবিত এই তিনি দুনিয়া কোথাও মিশে যাওয়ার পরে তা সেখান থেকে বের করে তৈরি করা তার জন্য কোন আল্লাহ তালা বলছেন মানুষ কি মনে করছে তাকে এভাবে ছেড়ে দেওয়া হবে আলাম সে কি ছিল না এমন একটি বীর্য যা বের হতো তারপর সেটা হলের মতো সৃষ্টি করেছেন আল্লাহ করেছেন সেখান থেকে আল্লাহ দুই শ্রেণী তৈরি করেছেন কাউকে পুরুষ করেছেন কাউকে মহিলা করেছেন অথবা এক একসাথ করেছেন কখনো আউইজ আউইজ আউইজুকা এরপর আল্লাহ আল্লাহ তালা বলছেন আলাই সিদায় মাতা আল্লাহ কি এই সক্ষম নন যে মৃতকে জীবিত করতে অর্থাৎ যেভাবে আল্লাহ তালা তোমাদেরকে মৃত বীর্য থেকে তৈরি করছেন সেভাবে আবার মৃত মানুষকে তৈরি করতে আল্লাহর জন্য সেটা আরও বেশি আল্লাহ তালা আরও বেশি সক্ষম এতে কোনোরকম সন্দেহ করার কোনো যৌক্তিক কারণ নেই আগে তৈরি হয়ে তোমাদের আগে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা তোমরা জানতে পেরেছ তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না যেভাবে আল্লাহ তালা একবার সৃষ্টি করেছেন আবার তিনি সৃষ্টি করবেন অন্য আয়তে আল্লাহ তালা বলছেন যে তিনি প্রথম তোমাদের সৃষ্টি তৈরি করছেন দ্বিতীয়বার আবার ঘটাবেন এটা না তোমাদেরকে পুনরুত্থানা বলছেন যেভাবে আমরা প্রথম সৃষ্টি করি সেভাবে আবার পুনরুত্থান ঘটাবো পুনরায় আবার তৈরি করব। পুনরায় আবার সৃষ্টি করবো ওয়ারাদা আয়ালাই না এটা আমাদের জন্য আমাদের উপর ওয়াদা ওয়াদা রয়েছে আল্লাহ ওয়াদা করছে নিজের উপরে ইন্না কুন্না ফলিন অবশ্যই সেটা আমরা করব। আবার আল্লাহ তালা বলেছেন হে লোকেরা তোমরা সুমিন আলাকা তারপর তোমাদেরকে আলাকা থেকে জোকের মতো জিনিস থেকে যা মায়ের মায়ের গর্বে যা জোকের মতো আটকে থাকে এরকম জিনিস থেকে তৈরি করেছি সুমামিন মোদ গাথি মুখাল্লা কা তারপর তোমাদেরকে গোষ্ঠীর টুকরা থেকে তৈরি করেছি মদগা মদুগা তো জিবাণু জিনিস থেকে তৈরি মতো জিনিস ওই রকম অবস্থা তৈরি করেছি কাউকে পরিপূর্ণতা দান করেছি সৃষ্টির ক্ষেত্রে অপূর্ণাঙ্গ তৈরি করেছি লিখুন বা ইয়ে না তোমাদের কাছে প্রকাশ হয়ে পড়ে তোমাদের জীবনের রহস্য তোমরা কোথেকে আসতেসে তোমাদেরকে আমরা তোমরা কি অবস্থায় ছিলেম কোথায় আসতেষা তোমাদের কাছে বর্ণনা করি অনুকূল রফিল আর হামমা নেশা এবং তোমাদেরকে আমি মায়ের গর্বে রাখি তাদের স্থিতি দেই যতক্ষণ আমরা চাই ততক্ষণ ইলা মুসলামার সুনির্দিষ্ট সময় পর্যন্ত যেভাবে ইচ্ছে সেভাবে আমরা রাখি সুমানুখরাজুম তিফলা সেভাবে তারপর তোমাদেরকে শিশু আকারে বের করি সুমানে তাবলুবহাসুদ্দাকুম তারপর তোমাদেরকে আমরা বয়প্রাপ্ত করি অমিকুমই তমিকুময়দর তারপর কেউ কেউ বয়প্রাপ্ত হয়ে মারা যায় কেউ তার জীবনের নিকৃষ্টতম বয়স পর্যন্ত সে পেয়ে যায় থাকে না জানতে পারে না আমি যখন মারা যাব আমি কি আবার জীবিত হব আওয়াহ ইস্কুল ইনসান আল্লাহ তালা বলছেন আওয়াল ইস্কুল ইনসান আন্না খালাক কাবুল আলমীকু সাইয়া মানুষ কি করতে পারে না মানুষ কি একটু চিন্তা করে না যে আমি তাকে আমরা তাকে সৃষ্টি করেছি এর পূর্বেই তখন সে কিছুই ছিল না এখন তো সে মানুষ নামে অমুক নামে তমুক নামে নাম নামকরণ করা হয়েছে একটা একটা সৃষ্টি তার সৃষ্টি হয়েছে এবং সেটা তারপর মাটিতে মিশে যাবে কিন্তু তার তো অস্তিত্ব থাকবে মাটির মধ্যে আল্লাহ তালা সেটাকে আবার পুনরুত্থান ঘটাবেন এতে অসুবিধা কী মানুষ কেন বলছে যে মৃত্যুর পরে আমি কে আবার জীবিত হবো এই প্রশ্ন কেন করছে অন্য আল্লাহ তালা বলছেন ওলাকাত খালাকসান সুল্লাহ্লা তিম উদ্দিন অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে মাটির মাটির সারাংশ থেকে সুম্মা জা আল্লা নোথি করার তারপর একটি সুন্দর জায়গাতে যেখানে মানে সুরক্ষিত জায়গাতে তাকে নোথফা হিসেবে আমি সেখানে রেখে দিয়েছি মায়ের গর্বকে সুরক্ষিত জায়গা বলা হচ্ছে সেখানে নোথফা হিসেবে বীর্য হিসেবে আল্লাহ তালা সেখানে রেখে দিয়েছেন তাকে সুম্মা খালাকনা নোথাত আলাকা তারপর সেই নোথা নোথফাকে আলাকা বানিয়েছেন জোকের মতো ফাঁকালাকাল আহ কাতা মুদ গা তারপর চাবানো চিবানো জিনিসের মতো বানিয়েছেন সেই জোকের মতো জিনিসটিকে ফাঁকালাকাল মুদ গা তাদো আমান তারপর সেই চিবাণু গোস্তের টুকরাকে হাঁড় বানিয়েছেন এবং তার হাড় সে হাড়ের উপর দিয়ে আল্লা তালা গোষ্ঠীর আবার গোস্তের আবরণ দিয়েছেন সুমান খালকান খারা তারপর দুনিয়ার বুকে এসে সে সৃষ্টি পরিপূর্ণ সৃষ্টিতে রূপান্তরিত হয়েছে ফতাবার কাল আহসান আল খালকিন আল্লাহ তালা কত বরকতময় তিনি এত সুন্দর সৃষ্টি করতে পারেন তারপর আল্লাহ তো বলছেন তুমি তারপর তোমরা পরে মৃত্যুবরণ করবে মারা যাবে তারপর তোমরা আল কেয়ামতের দিনে সামনে পুনরুত্তৃত হবে এবং তার সামনে উপস্থিত হবে অন্য হয়তো আল্লাহ তালা বলছেন ফালিয়ান ইনসান খোলেক মানুষ যেন যান দেখে সে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে খোলে কামিমা ইন্দা তাকে টক করে পানি থেকে সৃষ্টি পানি থেকে সৃষ্টি করা হয়েছে যা ইয়াকুজ যা মায়ের উদর এবং পিতার পিঠের স্থান থেকে তা বের হয়ে যে পানিটা বের হয় সেই পানিটা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে ইন্নাহু আলা রাজ কাদের নিশ্চয়ই তিনি তাকে আবার পুনরুত্থান করাতে সক্ষম অর্থাৎ তিনি আবার তাকে পুনরায় জীবনদানে আল্লাহর সামনে উপস্থিত করতে তিনি সক্ষম তিনি বলছেন ইমুল কুআমুল্লাহ নাওসের যেদিন গোপন ভেদসমূহ প্রকাশ করা হয়ে দেবে সেদিন তাদের কোনো আর কিছু করা থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না এবং কোন শক্তি ও ক্ষমতা তার আল্লাহ তারা আবার সৃষ্টি করবেন তিনি আগে সৃষ্টি করেছেন এক ফোটা পানি থেকে সেভাবে তিনি আবার সৃষ্টি করতে সক্ষম এই আয়াতগুলো ছাড়াও অন্যান্য আয়াত আল্লাহ তারা উল্লেখ করেছেন কেয়ামতের বিস্তারিত আলোচনা করেছেন আমরা শুধু কিছু আলোচনা করলাম এই জন্য যে কোরআনে করিম কিভাবে কেয়ামতের বিষয়টি তুলে ধরেছেন সেটার জন্য আমাদের সামনে উপস্থিত থাকে তৃতীয় যে দলিলটা আমরা দিতে পারি কেয়ামত কেয়ামতামত কিভাবে আল্লাহ করে আল্লাহ আল্লাহ কেয়াস দিয়েছেন আল্লাহ তালা জেস করেছেন যে এইভাবে তোমরা দেখো তোমরা এক মাটির দিকে তাকাও মাটি কিভাবে মরা ছিল পানি দিয়ে জীবিত করি তেমনি ভাবে তোমাদেরকে আমি তোমরা মরে গেলে আবার জীবিত করব কোরআনকারী মানে আল্লাহ তালা বলেছেন ও তার আলাদা হা আপনি দেখতে পাচ্ছেন জমিনকে যে শুষ্ক অনুর্বর হয়ে পড়ে আছে ভাইজা আনজালনা আলিহাল মা আহ তেজা যখন এরপরে পানি নাজিল করি সেটা কেঁপে ওঠে এবং তা বাড়তে থাকে ও আম্বাত জিমবাহিজ এবং তা খুব দৃষ্টিনন্দন বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ফল ফলা দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ইয়া দিয়ে এ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের গোলমদিয়ে বা বিভিন্ন গাছ গাছালি দিয়ে আবার সেটাকে পরিপূর্ণ করে দেন আল্লাহ তিনি সবকিছুর কবুর এবং কিয়ামত যেটা অবশ্যই আসবে এতে কোনো সন্দেহ করা যাবে না সন্দেহ করোনা সন্দেহ নেই ও আন্ল্লাফুল কবুর নিশ্চয় আল্লাহ কবরে যা আছে তাদেরকে তিনি পুনরুত্থান ঘটাবেন ইনশাল্লাহ আমরা এই তৃতীয় দলটি আরো বিস্তারিত ব্যাখ্যা কর পরবর্তী কোন পর্বে ততক্ষণ আল্লাহ তাহলে আপনাদেরকে সুস্থ রাখুন ও আখর আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ